আবু জোহাইফাহ রাজিয়াল্লাহ তাল্লান্ন বর্ণিত তিনি বিলাল রাজি আল্লাহ তাল্লুকে আজান দিতে দেখেছেন এরপর তিনি বলেন তাই আমি তার অর্থাৎ বিলাল রাজিয়াল্লাহ তাল্লাহ্ন ন্যায় আজানের মাঝে মুখ এদিক সেদিক অর্থাৎ ডানে বামে ফেরাই